মোয়াবিয়া তাল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন তোমরা এমন এক সালাত আদায় করে থাকো রসুল্লাহ সাল্লাসাল্লাম এর সাহাচর্য লাভ করা সত্ত্বেও আমরা তাকে কখনো তা আদায় করতে দেখিনি বরং তিনি তা হতে নিষেধ করেছেন অর্থাৎ আসুরের পর দুরাকাত সালাত